من يهده الله فنا مضلنا ومن يضلله فنادينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريكنا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 و حبيبنا و مولانا محمد الذي ارسل الى تاسف الناس بشيرا ونذيرا و داعيا الى الله باذنه وصياغا منيرا ولا رسالة بعد رسالته ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقتي ولا السيرة بعد سيرته ولا هدية بعد هديه ولا خلق بعد خلقه ولا كتاب بعد كتابه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 أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنتا فَلَنُحْيِيَنَّ مَوْتَاهُمْ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ الله পে বাইতুল মামুদ জাম মুস্িত কমিতও এলাকাবাশুদ্ধে গায়জিত বার্ষ ও আবেদ আর মাথ সদ্্যে ও উপস্থিত হাদরাতে ওলামায় ক্রাম, সধ্যেও মূুব্িয়ানে আদাম ও আমার জবা ভায়রা পদারা আলের মাবনে গ অগণিত অ সংখ্যব আমি আপনাদের সামনে কোরআন করেছি আল্লাহ দান করেন ইনশা আল্লাহ এলোকে এসার আজাম পর্যন্ত অল্প সময় আমি আপনাদের সামনে অল্প কয়টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মেদে ভাই আমাদের এই জিন্দিগি আমাদের দুনিয়া এটা আমাদের আসল নিবাস নয় এটা আমাদের মূল ঠিকানা নয় আমাদের মূল ঠিকানা জান বলেন আমাদের মূল ঠিকানা কী বলে আমরা মূলত ছিলাম এটা আঘাতের সময়ের তুলনায় এতটা অল্প রসুলিম সাল তাল আলহ্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কোন মানুষ যদি তার আঙ্গুল সমুদ্রের পানিতে ডুবায় রসুল বলেন এবার তুমি দেখো তোমার আঙ্গুলে কি রাতের তোমার দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াত এই অল্প কয়টা দিনের এই জিন্দিগি এটাকে যে সুন্দর করবে ই মান আর আমল দিয়ে তো আল্লাহ তারা তার আখেরাতের অনন্ত এক জীবন সুন্দর করে দেবে আর ইমান আমল ছাড়া এটাকে যে বরবাদ করবে ষাট বছরের কে যে বরবাদ করবে তো তার অনন্ত বরবাদ হবে এজন্য জন্য বুধের বিষয় হল আমি আমাদের এই সামান্য সময় সামান্য সময় যদি ইমান আমলের তারা আবাদ করি তো আল্লাহ তারা আমাকে শুধু আখেরাত দিবেন না বলকে আমার দুনিয়া আল্লাহ আবাদ করবে ইমান আর আমলের ভিত্তিতে বুঝতে থাকলে বলেন তো আমার দুনিয়া আর আখ সুন্দর হবে কিসের ভিত্তিতে আপনি বলবেন যে হুজুর এটা মুখের কথা না এটা মুখের কথা না যেমন করবে লিগি বা টোঁড়া ব্যবহার করবে কিনা বলে সে ওই লগি দিয়ে পেয়ারা পারবে তাহলে বুঝা গেছে शांति दुनिया शांति दुनिया राहत राहत आल्ला तला तला আসলে কি জমিনে না আর শাহজিমের উপরে এই জন্য আমরা তো গাছের দাপ দেখি এই গাছের দাব কি আসলে জমিনের নিচে না আরশা থেকে আসে আমরা যে বাদাম লাগাইছি বাদাম জমিনে বাদাম হয়েছে এবার গাছে আসলে এটাকে উপর থেকে না নিচ থেকে উঠতে না আমাদের জিন্দিগি উপর থেকে আসা বলেন আমাদের জিন্দগি থেকে আসা বলে উপর থেকে আসা এই আমাদের রুহ আসছে উপর থেকে কোন রুহিন আমরা অব্দি তারপরে কি সবাই তো পারেন তাহলে শরীর আসতে থেকে বলেন মাটি থেকে আবার ফিরাবে কোথায় মাটির শরীর মাটিতে ফিরাবে আর সাহীন থেকে আসা রূপ আর সাহীন এ কথা ঠিক না ম্যাডি বলেন মাটি থেকে আসার শরীর আবার যাবে কোথায় আচ্ছা মাটি থেকে আসা এটা যদি আমাদের বিশ্বাস নাও হয় মাটিতে ফিরবো এতে কি কারো অবিশ্বাস হয় এই দুইটা যদি সত্য হয় অমিন হা নিমা এখান থেকে রব আলীন বলেন আমি তোকে আবার বের করবো তৃতীয় পয়েন্ট আপনারা একমত হবেন আমরা সবাই একমত না তাহলে চতুর্থ পয়েন্টে একমত হইতে অসুবিধা কোথায় চতুর্থ পয়েন্ট রব আলীন বলেন তোকে মাটি থেকে আমি তুলবো তুলে এখানেই শেষ করব না তুমা এরপরে তোর মোটামুটি একমত হইলাম এক নাম্বার দুই নাম্বার মাটিতে ফিরা তিন নাম্বার চার নাম্বার আল্লা তালার সামনে উপস্থিত হওয়া আপনি আমার সাথে মত পার্থক্য রাখেন তাহলে আমি বলবো সামনের পয়েন্ট মত রাখা লাগবে আর যদি এই চার পয়েন্টটা আপনি আমার সাথে একমত হন তাহলে সামনের পয়েন্ট আর করার সুযোগ নেই বুঝেন মানে কথা বুঝে গেছেন তো পয়েন্ট এটা হলো পঞ্চম নাম্বার অবুলা আলমিন বলেন তোকে মাটি থেকে আবার মাটিতে রেখে দিয়ে আমার জীবনে আগে চারটা যদি আপনি আমার সাথে দ্বিমত করেন তাহলে পঞ্চমটাও দ্বিমত করেন কোন অসুবিধা নেই যদি আগের চারটে দ্বিমত করার সুযোগ না থাকে তাহলে পঞ্চমটাতে দ্বিমত করার কোন কি নাই বলেন তাহলে পঞ্চম পয়েন্ট কি তিনি আমাকে বলে দিবেন পাই ও আমাকে বলে দিবেন বিমা তো জীবনে নামাজ করি না এগুলো বলবেন কিনা যেগুলো করেছি এগুলোও বলবেন কিনা জীবনে রোজার এগুলো যেগুলো রাখি নাই এগুলো বলবেন কিনা আর যেগুলো রাখছি সেগুলোও বলবেন কিনা তাহলে এই পঞ্চম পয়েন্টে যদি আমরা একমত হই তাহলে তো আমরা ষষ্ঠ মা একমত হব। আজ থেকে জীবনে আর কখনো নামাজ ছাড়বো না যাচ্ছে বলে ফেলছি আল্লাহ ও আর তো আর শেষ করে দিলে হয় এটার জন্যই তো মাহফিল করা মাহফিল করা কি লেগা এটার জন্যই তো না ইন আল্লাহ মাঝে মাঝে করবো মাঝে মাঝে করবো না এরকম যুবক এদেশে আসেনি তারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এরকম যুবক কি এখানে আছে। আচ্ছা তারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এদেরকে আপনি কি বলবেন পূর্ণাঙ্গবেন না অপূর্ণাঙ্গেন কি লাগে পূর্ণাঙ্গ ছাড়া কোন ব্যবস্থা আছে তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া জানাতে দেওয়ার ব্যবস্থা কি এবার বলেন তো হাওয়া নাই এই গাড়ি বাড়ি যাবে কত ভাগের এক ভাগ এই গাড়িতে হাওয়া আচ্ছা এবার বলেন হাওয়া ছাড়া যদি গাড়ি অচল হয় তো নামাজ ছাড়া মুসলমান পূর্ণাঙ্গ আমি কি আপনাদের দামাগতি দিতে শিখি কি বলি নহুমেনিম রকবুল আরমিন করেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা চাই তুমি শাসিত শ্রেণী হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানা হমর রূপানাও ইমান বানা হ আমর রুবানাও আমি রকবুল আর আমিনা আমি না তোমার ধুনিয়া জীবনকে যদি অসুন্দর হয় শুধু আখরাত গতক হয় আমরা এটাই মনে আছি। না না বলকে এটা সিদ্ধান্ত নয় সিদ্ধান্ত হলো ইমান আমল উপরে উঠবে তার দুনিয়াও সাজবে তার আখরাতও উত্তর কি হবে যার ইমান এখন স্পষ্ট হইল ইমান কেমন হওয়া চাই এবং আমাল কেমন হওয়া চাই ইমান হওয়া লাগবে মুক্ত ইমান হওয়া লাগবে সিড়িক মুক্ত হওয়া লাগবে কি না। আমি কি বুঝতে পারছি আপনাকে উদাহরণ গুলো আপনি খুব সুন্দর বুঝবেন যেমন ধরেন আমাদের দেশে বিয়ে বাড়িতে দু বড় একটা ফ্ল্যাট দেয় দেয় কি না ওই ফ্ল্যাট মধ্যে কি কি ঢালে যত কিছু রান্না হয়েছে সব খালে মুরগি খাঁসি বুঝলেন না শুধু মুরগির বীজটা ছিলেন তো মুরগির ময়লা মুরগির পায়খানা একটুখানি এক গ্রাম হাতের মাথা লোয়া এক গ্রাম মুরগির পায়খানা আপনি বলেন এই প্লেটে কোন বলেন না সবাই বলেছেন খাবার বেশি না ময়লা বেশি এবার কি এই খাবার কেউ খাবে কেন খাবে না বলেন না ময়লা যে। কেন খাবেনা এবার বলেন আমার ইমান এক যারা কি থাকে বলবেন গ্রহণযোগ্য হবে না কেন উত্তর হবে সিড়িখ আচ্ছা এবার বলবেন হুজুর আমার আমাল কি হবে আমার আমাল হওয়া লাগবে মুক্ত। আমার আমল হওয়া লাগবে কি মুক্ত হওয়া লাগবে শিরিক মুক্ত আমল হওয়া লাগবে ফেদার মুক্ত বলেন ইমান হওয়া লাগবে কি মুক্ত হওয়া লাগবে কি মুক্ত ফেদার মুক্ত আর জিন্দিগি হওয়া লাগবে মুক্ত। জীবন হওয়া লাগবে কি মুক্ত হবা মুক্তি বেদাহাত মুক্ত হই গুণা মুক্ত হই তো আমার জিন্দিগি টুটি পুটি আমল আল্লাহ তালা কবুল করে জান্নাত দিয়ে দেবেন আর যদি প্রথম তিনটা থাকে সিঁড়ি অথবা কুফুরি থাকলে নিশ্চিত নামে গিয়া শাস্তি খাইয়া জানলাতে যাবে আর যদি ঘুনা থাকে এটা আল্লাহর উপরে হাওয়ালা আল্লাহ ইচ্ছে করলে মাফ করবেন ইচ্ছে করলে শাস্তি দিয়ে জানাতে দিয়ে আমি কি বুঝাইতে পারছি আপনাকে তাহলে আমাদের জিন্দিগিকে কি মুক্ত করা লাগবে মুক্ত করা লাগবে কি মুক্ত করা লাগবে দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে শুধু মা হনুমান মা বৌষ মা আসেনি বলে নাগদ দুর্গা আর কি বলে তাগয় কি বলে এরা বলে শুধু বাবা শুধু বাবা শুধু বাবা শুধু বাবা আসেনি আসেনি কেন বুঝে আসেনা এই তো দেখেনি বলেন না বলে দালাল বাবা কথা বলে না ওরা বলে সীতা মা এরা বলে চিতাভঙ্গের বাবা এই আচ্ছা মা মা করে যদি চাইলে সিরিফ হয় তো বাবা বাবা করে চাইলে ইমান হবে কেন বলেন না আচ্ছা হাসপের ময়দারা যদি হিন্দুদের সিরিখের কাতারে মুশিখের কাতারে দাঁড়া করায় আর ভান্ডারিদের হিন্দুরা বলবো আমরা মা কই আর কি করছি তারা তো বাবা কই আর বুঝেন না কথা বলা তাই বুঝা গেছে ই দরগা ঢুকাবার সুযোগ নাই এখানে দেওয়ানবাগি ঢুকাবার সুযোগ নাই ঠিক না এখানে শুধু অল্লাহ শুধু অল্লাহ শুধু অল্লাহ হিল্ল হিল্ল নাম কি তো আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নাম আল্লাহ আল্লাহর নাম কি তাহলে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহর জায়গাতে আল্লাহর জায়গাতে অন্য কোন শব্দ বলা যাবে না এই জন্য খুদা বলা ঠিক না এই জন্য খোদা বলা কি না আমি না যায় বলছি না বড়রা বলে আমি না যায় বলি না তবে খোদা বলা ঠিক নয় বলতে হবে অল্লা খোদার স্ত্রী লিঙ্গ যায় কিন্তু খোদার বহু বচন পাওয়া যায় কিন্তু আল্লাহ শব্দের আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই আল্লাহ শব্দের আল্লাহ শব্দের হবে ল যদি লাম বাদ দেন তাইলে হবে যদি লাম বাদ দেন তাইলে হবে হু সোহান কিন্তু খোদার খা বাদ দেন দা গডের দি বাদ ঘেন ঘেন আ আল্লাহ বলেন ইমনী আনা রক্তা শোন আমি তোমার রব লাগি দূর থেকে যদি আপনার বাপাকে ডাকে তা যদি আপনি হঠাৎ করে তো বলেন কে মোবাইল আমরা বলি না কে ওদিক থেকে আমি তোর বাবা জিজ্ঞেস করেন রব তো বুঝে গেছি এবার আপনার নাম কি আল্লাহ বলেন ইন্ানি আনাল্লা আমার নাম আল্লাহ নাম কি বলার নাম কি আলোচনা সহস করে জিজ্ঞেস করলে আপনার নাম আল্লাহ এটা তো বুঝলাম এবারে শুকু বলে দেন আপনার পরিচয় কি আল্লাহ তালা বললেন কেউ নাই এটাই আমার পরিচয় আল্লাহ তালা সবচেয়ে বড় পরিচয় কি আল্লাহ তালা সবচেয়ে বড় পরিচয় ল যদি সাহস করে জিজ্ঞেস আপনার নাম আল্লাহ এবং আপনার পরিচয় শুনলাম না আপনার পরিচয় শুনলাম এবার একটু বলবেন না আপনার আমার কি করণীয় আল্লাহ তালা বলেন তোমার করণীয় হলো তুমি আমার গোলানি করবা তুমি আমার কি করবা আমার জিজ্ঞেস করলেন আমি আপনার হেফাজত করবো এটাও বুঝলাম তবে একটু বলে দেন না আপনার হেবাজত কেমনি করব। আপনার হেফাজত কোন ভাবে করবো আল্লাহ বলেন কি করতে কি করতে আরো কি করতে তাহলে ইমানের পরে সবচেয়ে দামিয়াবাদের নাম কি তাহলে সিরিকের পরে সবচেয়ে বড় গুণায়ের নাম কি নাম কি এই জাতীয় গুনা করে এই জাতীয় মানুষ এদেশে আসে তো না যতক্ষণ পর্যন্ত এই জাতীয় মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আসমান থেকে প্রথম কমানোর মত নসর আসবে না কথা বুঝা আসছে কিনা কি নির্যাতন এই আসমান এই নির্যাতন কখনো দেখে নাই কথা ঠিক না ব্যাঠিক না সব শরীরে এক সাইফুল হাজি তেরো বছর বোখারি পড়ানো বারমাতে তেরো বছর বোখারি পড়াচ্ছে তার স্ত্রী আর উনি বললেন কাঁটাতালের এদিক থেকে আমি সচক্ষে দেখেছি আমার স্ত্রী আর আমার মেয়েকে দর্শনের পর হত্যা করা হাদিস তেরো বছরের চোখে দেখা কত না নিজের বিবি আর নিজের আপনারা কোন আশায় বসে আছেন যে আমাদের উপরে এই কথা ঠিক না ব্যাধি বলেন এই জন্য কখন ফিরবেন বলেন কখন আল্লাহ বলেন ثم لا تنصرون আমি যেন বললাম কবে করতাম মাল্লা বলেন আগে আগে আজাব আসার আগে না পরে আগে না পরে আল্লাহ আমি যেন বললাম আল্লাহ আমি নিহত করেছি হিম্মত করেছি আমি দিনের দিকে ফিরব কেমনে ফিরবো দিনের দিকে কেমনে ফিরবো আল্লাহ বলেন with it. যে কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি যে কোরআন তোমাদের মধ্যে রোজার কথা এটা ধরো এটার মধ্যে জাকাতের কথা এটা ধরো এটার মধ্যে হজের কথা এটা ধরো এটার মধ্যে হালাল খাওয়ার কথা এটা ধরো এটার মধ্যে সমস্ত অশ্লীলতা ছেড়ে দেওয়ার কথা এটা ছাড় আজাব আছার আগে আগে ধরো আজাব আছার আগে আগে ধরো আজাব আছার আগে আগে ধরো আমি বললাম আজা বাঁচবে কখন আল্লাহ তালা বললাম আজাব আসবে হঠাৎ করিয়া আগে বলবে না তোমরা তেরো বাবা না এটাকে বলে হঠাৎ করিয়া এজন্য যুবকদেরকে বলছি যুবকদের পায়ে ধরে বলি নামাজ ছাড়া রোজা ছাড়া দিন ছাড়া শরীয় ছাড়া এই আমরা চাই তো এই জাতি আরো কিছুদিন টিকে থাকুক চাই কিনা বলেন চাই কিনা বলেন হাতিয়ার কি ইমান বলেন হাতিয়ার কি যেই ইমানের উপরে উদ্ধার যেই আমাদের উপরে উদ্ধার যেই ইমান উপরে উদ্ধার যেই আমাদের উপরে উদ্ধার ইমানের সাথে নামাজ গড়ে উঠবা ইমানের সাথে রোজা রাখবা ইমানের সাথে নামাজ ইমানের সাথে রোজা হস্তাক বড়োদের ইমান নামাজ রোজা তাহলে ইমান ঢুকাবা আর বাহিরে নামাজ আর রোজা ঠিক করবা সহ এক ঘন্টা তবুল আলমিন আমাকে দিয়েছেন কয় ঘন্টা চব্বিশ ঘন্টা দিয়ে চাইলেন কয় ঘন্টা বেশি চাইছেন না অল্প চাইছেন কি ভাই যদি বলতেন বারো ঘন্টা তাহলে কিছু করার ছিল আমাদের গরু কয় ঘন্টা দাঁড়ায় থাকে গাছগুলো কয় ঘন্টা দাঁড়ায় ছাগল কয় ঘন্টা দাঁড়ায় থাকে কি ভাই বলেন না সমস্ত জানোয়ার কয় ঘন্টা শুয়ে থাকে যাকে যেভাবে বানায় সে তো সেভাবেই থাকে আমার জীবনে আমার অবকাঠামো এত সুন্দর কেন আমার অবকাঠামো এত সুন্দর কেন আমার আমার এই আমার এই বডি এত সুন্দর ভাত হয় কেন আল্লাহর কসম এটা শুধু নামাজের জন্য এক মানুষকে তার সব একসাথে দিয়েছেন কি ভাই গাছগুলো কি গরুগুলো কি ঝুঁকে গরুগুলো কি ঝুঁকে আছে আর গুলো কি শুয়ে আছে আর ব্যাংক ব্যাংক জাতীয় কোন কোন কিছু শুধু উপর হওয়ার ক্ষমতা দিয়েছি তুই না প্রতিদিন পাঁচ টাইম ফাইভ টাইম পাঁচ সময়ে শুধু সমস্ত মক যারা দাঁড়ায় দাঁড়ায় আবাদত করে তুই কতক্ষণ দাঁড়ায় আবাদত কর যারা ঝুঁকে ঝুঁকি আবাদত করে তুই কতক্ষণ ঝুকে ঝুঁকে আবাদত কর যারা যুবক ভাইদেরকে বলছি অনেক যুবক আসতেন আলহামদুল্লাহ চলের নিয়োগ করি আজ থেকে জীবনে কোনদিন আমার সর্বনাশ কত অর্থ পড়বেন যারা নিচ্ছ তো মালিকের অক্সিজেন কি চব্বিশ ঘন্টা না মাঝে মাঝে নেয় ধরে বলেন না কেন মাঝে মাঝে নেয় না চব্বিশ ঘন্টা নেয় তো তুমি মাঝে মাঝে নিলে মাঝে মাঝে পড়া অসুবিধা নেই मालिक एक निशो तुम चौबीस घंटा और मालिक के दीजो तुम्हें दु एक बेला घटना की মনে করো না মনে করো কোন কারণ নাই এই দিন এই দিনের ইনশাল্লাহ এই সামনে রমদান আজ থেকে রোজা রাখবো তো ইনশাল্লাহ এরপরে আখরি গুজারেশ চলো বন্ধু করি আর আজ থেকে মালিককে আর নারাজ করবো না মালিক নারাজ হয় কি দ্বারা উত্তর দেন দুনিয়াতে অনেক সময় শাস্তি দেয় না কারণ তার জন্য চূড়ান্ত শাস্তি জাহার নাম রয়ে গেছে কথা বুঝায় স্ত্রী বলেন তাহলে এখানে শাস্তি অবতীর্ণ হয় সিলেকের কারণে নয় এখানে শাস্তি অবতীর্ণ হয় গুনাহের কারণে কোন কারণে তার এই ঘর সুন্দর হয় দোকান কর্মচারী তার মালিক কে নারাজ করে তার জীবন সুন্দর হয় যদি কোন কি বলে সিফাই সাধারণ সিফাই যদি ওসি কে নারাজ করে দেখা বলেন জীবন সুন্দর হবে বলে তাহলে জীবন সুন্দর হবে কি দ্বারা ঊর্ধ্বতম কর্মকর্তাকে মানলে তার চাকরি সুন্দর হয় কথা ঠিকঠাক ছেলে মেয়ে বাবা মানলে ঘর সুন্দর হয় ছাত্ররা যদি টিচার মানে তো এদের জীবন সুন্দর হয় টিচার যদি হেডমাস্টার মানে তো এদের জীবন সুন্দর হয় তাহলে আমি আর আপনি যদি রব আন মানি তো আমাদের এই জন্য আমি না তোমাকে সুন্দর এক জীবন উপহার দিব এই সুন্দর যুবকের সুন্দর জীবন চান তো সুন্দর জীবন না চায় বলে কে পবিত্র জীবন না চায় সকলেই তো চাই আমরা আমার দুনিয়াটা সুন্দর হোক না আমার দুনিয়াটা সুন্দর হোক সকলে চাই কিনা বলে সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয় সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হয় সিদ্ধান্ত তুমি যদি ইমান বানাও আমল বানাও তো আমি রব্বুর আলমিন কথা দিলাম তোমার দুনিয়া সাজিয়ে দিব তোমার আখরাত সাজিয়ে তাহলে আর সাজিন থেকে শান্তি নামাবার রাস্তা কি জীবন দান করেন আমরা যুবকরা যারা আসছি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর বলি বানায় সকলে বলি আমিন الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك